প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফেখের মশালা নিয়ে যে মশালার মধ্যে আমরা যা বলবো আছে হচ্ছে মলমূত্র ত্যাগের সময় যা করামাকরু ত্যাগের সময় করা। যে কোনো পাঠিশ ছাড়া যদি কোনো দেয়াল থাকে তাহলে সমস্যা হবে না কারণ হচ্ছে যদি এরকম করা হয় তাহলে প্রস্তাবটা নিজের গায়ের দিকে আসবে এরকম ভাবে মলমূত্র ত্যাগের সময় কথা বলা মাক কারণ একজন ব্যক্তি হাদিস এরকম ভাবে আপনার কোন ছিদ্র ইত্যাদিতে গর্তের মধ্যে আপনার প্রস্রাব করা মাকরু হম কারণ বলছেন আবদুল্লিব যে রসুল নিষেধ করেছেন কোন গর্তের মধ্যে প্রস্রাব করতে হুম তখন কাতা দাকে জিজ্ঞাসা করা হলো বলে যে গর্তের কি হলো কি সমস্যা कारण हम गर्त मध्यम प्राणी थकते गरत बे दंशन करते आगे बला जिन थे जिन आक्रमण कर बसते আপনি যখন মলমূত্রা যে রসইল আকরমসালাম যখন মলমূত্র ত্যাগের জন্য টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি নিজের আংটিটাকে খুলে রেখতেন এটা আবু দাউদের হাদিস मिज हादी छाश नंबर एक हजार सात शो छियालिस नासाइर हादी छादी पांच हजार दुश तो आठाईश एवं मजार हादी छात्र नम्बर तीन शु तबी है যে নিতান্ত প্রয়োজন যে জিনিস আল্লাহর জিকির আছে সেই জিনিস বাইরে রাখলে ভুলে নিয়ে নিয়ে এ প্রবেশ করলো টয়লেটে প্রবেশ করলো সেটা যায় কারণ বাইরে রাখলে চুরি হয়ে যাবে অথবা ভুলে যাবে আর এই রিয়ালের ভিতরে আপনার আল্লাহর নাম রয়েছে হ্যাঁ তাইলে এইটার কারণে প্রয়োজনের কারণে যায়জ সেটা নিয়ে কোনো ঝুলানো হোক গলার মধ্যে ইত্যাদি কারণ সেটা হচ্ছে আল্লাহর বাণী আর সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী এবং যদি সেটা নিয়ে টয়লেটে প্রবেশ করা যায় তাহলে সেটার প্রতি অবমাননা করা হয় এই কারণে ভিতরে মোবাইলের ভিতরে আছে এই জন্য সুতরাং সেটাতে কোনো সমস্যা হবে না যদি এটা হয় তাইলে আপনি একজন মানুষ হাফেজ সাহেব তার অন্তর মধ্যে ধারণ করে আছে। সে তার জন্য ঢুকে নিষেধ হবে হ্যাঁ সেটা কিন্তু করা যেতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তো দান করুন